আগে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন সন্ত্রাসীদের হামলার ঘটনা অনেকগুলো কাজ করছে আমাদের পেট্রোলের উপরে বার আইডি আক্রমণের সম্মুখীন হয়েছি জাতিসংঘের সম্মিলিত হয়ে নেতৃত্ব শূন্য এবং অভিভাবকহীন বিশৃঙ্খলা অনৈক্য আর বিপর্যয় তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে উনিশশো সালে শুরু হওয়া বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে পাঁচটি শীর্ষ ক্রুসিডার রাষ্ট্র আমেরিকা ব্রিটেন রাশিয়া ফ্রান্স ও চীনের সম্মিলিত জোট ১৯৪৫ সালে গড়ে তোলে জাতিসংঘ মুসলমানরা যাতে তাদের হারানো খেলাফাত ফিরে না পায় এবং পুনরায় সংঘটিত হয়ে ঘুরে দাঁড়াতে না পারে এই হীন পরবর্তীকালে কুফার জোট এই জাতিসংঘকেই ব্যবহার করে এই সংখের মাধ্যমে কৃষিটার রক্তক্ষানবগুলো চড়ে বসে নেতৃত্ব এবং অভিভাবকহীন মুসলমানদের অভিভাবকের আসনে মুসলিম দেশগুলোকে ভেঙে টুকরো টুকরো করে অভিশপ্ত জাতীয়তাবাদের স্লোগান তুলে তাদেরকে ধরিয়ে দেয়া হয় আলাদা আলাদা পতাকা ইসলামী শরিয়ার বদলে কুফরি গণতান্ত্রিক সিস্টেম চালু করে প্রতিটি রাষ্ট্রের ওপর চাপিয়ে দেয় তাদের পাঁচটা গোলাম সরকার এভাবে মুসলমানদের কর্তৃত্ব ক্ষমতা সম্পদ অধিকার সবকিছুকে কুক্ষিগত করে তাদের গলায় পরিয়ে দেয় গোলামের জেঞ্জের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিচয় জাতিসংঘ নামের এই জোট গঠন করার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে সকল কাফের জাতি এক জাতিতে পরিণত হয়েছে এই কুফুরিজোটের মূল হরতাকর্তা হল আমেরিকা ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া এবং চীন এরা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য এই পাঁচটি রাষ্ট্রে রয়েছে ভ্যাট ক্ষমতা জাতিসংঘের যে কোনো সিদ্ধান্ত তাদের যে কারো স্বার্থের পরিপন্থী হলে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারে জাতিসংঘের সকল সিদ্ধান্ত এই পাঁচটি রাষ্ট্র নিজেদের পারস্পরিক সম্মতিতে গ্রহণ করে থাকে এই কুফাররা বিশ্বব্যাপী নিজেদের প্রভাব প্রতিপত্তি জোরদার ও ইসলাম বিধ্বংসী বাস্তবায়নের জন্য সালে গঠন করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালনা করে থাকে মূলত শান্তিরক্ষার নামে সাধারণ মানুষদেরকে ভলিয়ে ভালিয়ে কাফরিদ্রের স্বার্থ রক্ষা করা ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করা মুসলিম ভূখণ্ডগুলো দখল করা এবং সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করা এই ধোঁকাবাদ শান্তি বাহিনীর প্রধান মিশন শান্তিরক্ষার নামে ইসলাম ধ্বংসের আয়োজন কথিত শান্তিরক্ষা মিশনের এই শয়তানি বাহিনী গঠন করার পরই উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিস্ফোঁ অবৈধ রাষ্ট্র ইসরায়েলের স্বীকৃতি ও নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এটিকে ব্যবহার করা হয় কুফবার সংখের প্রত্যক্ষ মদদে এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে নামে ধীরে ধীরে ইসলামের প্রথম কেবলা আকসা মুসলমানদের হয়ে যায়। এটি মিশনের প্রথম সাফল্য। এরপর এই মিশনের ইসলাম বিধ্বংসী কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করে পৃথিবীর সর্বত্র ইসলামের উত্থান রোধ মুসলিম ভূমি দখল মুসলিম দেশে মোরতাজ সরকার প্রতিষ্ঠা ইত্যাদি কাজে উফার সংঘ এই মিশনকে সুকৌশলে ব্যবহার করে বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই আমেরিকা ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া এবং চীন সক্রিয়ভাবে ইসলামের বিরুদ্ধে লড়াই করছে এবং এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে বাহ্যিকভাবে তাদের নিজেদের মাঝে যতই বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক বিরুদ্ধে থাকুক না কেন ইসলামের ইস্যু আসলে এই কাফের জাতিসম নিজেদের সকল বিভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে চলে আসে তাই তো দেখা যায় আফগানিস্তান সোমালিয়া মালি চেচিনিয়া পূর্ব তুর্কিস্তান সহ যেখানেই মুজাহিদরা ইসলামী বাস্তবায়ন করতে চেয়েছে সেখানে ঘুরে ফিরে এই কুফ্ফার দেশগুলোই ইসলামী শরিয়াহকে ধ্বংস করে গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে মিশনের সাল থেকে এই পর্যন্ত কুফ্ফার সংঘের শান্তিরক্ষা বাহিনী প্রায় তেষট্টি মিশনে অংশগ্রহণ করেছে যার মধ্যে তেরোটি এখনো চলমান রয়েছে বর্তমানে শয়তানের এই বাহিনী শান্তিরক্ষার নামে সারা পৃথিবীতে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করছে এবং অনেকগুলো যুদ্ধে পৃষ্ঠপোষকতা করছে যে কোনো অনুসন্ধিচ্ছ ব্যক্তি লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবেন এই যুদ্ধগুলো ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এবং কুফ্দের স্বার্থে লড়া হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় গণহত্যাগুলোর নায়ক কুফার জোটের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং চীন দূর অতীতের ক্রুচিডের ইতিহাসে না গেলেও চলবে কেবল নিকট অতীতের দৃশ্য ও বর্তমানের বিভৎস ঘটনা প্রবাহগুলো দেখলেই বুক কেঁপে ওঠে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত বছরে কেবল আমেরিকায় তিন কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে আহত করেছে তিরিশ কোটি মানুষকে রাশিয়ার মুসলিম গণহত্যার ফিরিস্তি ধরা এই স্বল্প পরিসর নয় উনিশশো সালে কেবল বলসেবিক বিপ্লবের পদতলে 60 থেকে পঁয়ষট্টি মিলিয়ন অর্থাৎ লাখ মুসলমানরা পৃথিবীর যে ভূখণ্ড জুড়েছিল তার সাম্প্রতিক সময়গুলোতে উইঘর মুসলমানদের ওপর চীনের বর্বরতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে পুরো জিংজিয়াং প্রদেশকে মুসলিম করার প্লান নিয়ে এগিয়ে যাচ্ছে চীন কুচিডের দুই মূল ভিত্তি সাম্রাজ্যবাদী ব্রিটিশ ও ফ্রান্সের মুসলিম নিধনের ইতিহাস কারো দীর্ঘ ইতিহাস নয় আমরা এই জাতিসংঘ নামের দানবসংঘ এই রক্তক্ষ দানবগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকায় আজ মুসলিম বিশ্বের ওপর চলছে নারকীয় অথচ আফসোস আমাদের অনেক মুসলমান ভাই এখনো জাতিসংখের আসল চেহারা চিনতে পারেনি এখনো অনেকেই এমন আছেন যারা বিশ্বাস করে যে এই শয়তানের বাহিনী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এরা একদিকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে। মুসলমানদের ওপর নির্বিচারে গণহত্যা চালায় আবার অন্যদিকে সেই একই যুদ্ধে আহতদের জন্য হাসপাতাল স্কুল কারিগরি শিক্ষা বিনামূল্যে খাবার রেশন ইত্যাদি নানা সুবিধা দিয়ে উদ্বাস্ত মুসলমানদের সঙ্গে প্রতারণা করে তাদের মন করার চেষ্টা করে অসহায় মুসলমানদের সাহায্যে বিভিন্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর একটি হলো চীন এই চীনের সার্বিক পৃষ্ঠপোষকতায় মায়ানমারের সেনাবাহিনী আমাদের অসহায় মুসলিম রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় আরেক স্থায়ী সদস্য আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল অস্ত্র ও ট্রেনিং দিয়ে মায়ানমার বাহিনীকে মুসলিম নিধনে সার্বিকভাবে সহযোগিতা করে আবার অন্যদিকে সেই একই জাতিসংঘ মমতাময়ী মায়ের মতো রোহিঙ্গা মুসলিমদের জন্য বিনামূল্যে খাবার পানি বাসস্থান চিকিৎসা সহ নানা ধরনের সেবার পশড়া নিয়ে হাজির হয়ে গেল এবং খ্রিস্টানদের এনজিও গুলোর মাধ্যমে ব্যাপকভাবে অসহায় রোহিঙ্গা মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে লেগে গেল কতই না সূক্ষ্ম ষড়যন্ত্র অথচ সাধারণ মানুষ মনে করছে জাতিসংঘের ইউনিসেফ ইউএনএচসিআর নামের এই প্রতিষ্ঠানগুলো কতই না মানবতরদি আরও একটি বিষয় দেখুন আফগানিস্তানে যখন মুজাহিদরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করল কুফফার সংঘ শান্তি প্রতিষ্ঠার নামে শরিয়াহ উৎখাত করতে সেখানে চলে গেল একইভাবে সোমারিয়া ও মালিতেও তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুজাহিদের বিরুদ্ধে লড়াই করছে অথচ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে পিঁপড়ের মতো পিসা মারা হচ্ছে তারা কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আরাকানা সেনা পাঠাচ্ছে না চীনের ওই ঘরে দশ লক্ষ মুসলমানকে নির্মন করে খুন করা হচ্ছে কমিউনিস্ট বানানো হচ্ছে কিন্তু সেখানে যায় না। কারণ তারা নিজেরাই তো এই বর্বরতা চালাচ্ছে দীর্ঘ সত্তর বছর ধরে কাশ্মীরে মালাউন হিন্দুরা মুসলমানদের রক্ত ঝরাচ্ছে কিন্তু কুফবার সংঘ কেবল বিবৃতি দিয়েই খালাস একইভাবে দেখুন ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এই লড়াইয়ে কুফার সংঘ খোদ মুসলমানদেরকে ব্যবহার করছে কতই না নির্মম এই ধোঁকা মুসলিম দেশগুলোতে তাদের বসানো শাসকদেরকে কাজে লাগিয়ে কথিত শান্তির মিশনের জন্য তারা মুসলিম যুবকদেরকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ব্যবহার করছে আজ অনেক জাহেল আলেমও জাতিসংখের এই ধোঁকায় পড়ে জাতিসংখের পক্ষে সাফাই গেয়েছে কুফার মিডিয়ার ইসলাম বিরোধী অপপ্রচার শুনতে শুনতে তাদের বিবেচনাবোধ লোভ পেয়ে বসেছে হারিয়ে ফেলেছে নিজেদের আত্মপরিচয় আল্লাহ সাহায্য ও বিজয়ের জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে অথবা যুদ্ধে তাদেরকে সহায়তা করে কিংবা যখন কাফের ও মুসলমানদের মধ্যকার যুদ্ধে কাফেরদেরকে সমর্থন জানায় তবে সে নিশ্চিত কাফের এবং নিকৃষ্টতম কাফের সে শুধু মুসলিম হত্যায় জড়িত হয়েছে শুধু এটুকু নয় বরং ইস্তামের বিরুদ্ধে হকের শত্রুদের আনুগত্য ও সহায়তা করেছে আর এটি সকলের ঐক্যমত্যের সুস্পষ্ট কুফর অধ্যায় কতলে মুসলিম মা মাদানী মাওলানা হোসেন আহমদ মাদানী সংকলন ও বিন্যাস মুফতি আব্দুল শাকুর তিরমিজি ব্রিটেন অর্থাৎ বর্তমান যুক্তরাজ্য যখন উসমানী খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ফিলিস্তিনের বাইরে আক্রমণকে লর্ড জর্জ ক্রুসেট বলে আখ্যায়িত করেছে চার্চেরও এটিকে ক্রুসেট বলে উল্লেখ করেছে তাই আমি সুস্পষ্ট ও ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে মুসলমান খ্রিস্টানদেরকে সাহায্য সহযোগিতা করেছে সে মিশনে বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনী কুসিডারদের কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবীর অনেক দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে রাত দিন লড়াই করে যাচ্ছে বাংলাদেশের ষোলো কোটি মুসলিমকে ধোঁকা দিয়ে পশ্চিমাদের সন্তানদের এই পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ মিলিয়ে মোট এক লাখ জন লোক কুফার সংখের মিশনে অংশগ্রহণ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মিশন ছিল সরাসরি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শান্তিরক্ষা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গত 30 সেপ্টেম্বর দু হাজার রিপোর্ট অনুযায়ী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের র্যাংকিং দ্বিতীয় এবং মিশনের কাজ করছে বাংলাদেশের ছয় হাজার চারশো জন সৈনিক দু সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে মারা গেছে একশো বত্রিশ জন সৈনিক ফোকাহি ক্যারামের এই ব্যাপারে এজমার আছে যে ইসলাম ও মাঝে চলমান লড়াই যে যারা কাফেরদের পক্ষ অবলম্বন করবে অস্ত্র ঘাটি। শক্তি বা সম্পদ দিয়ে অথবা সমর্থন জগিয়ে তাদেরকে সাহায্য করবে মুসলমান হত্যা বা গ্রেফতারে তাদের ইন্ধন যে এই যুদ্ধে পক্ষ কাফরে পক্ষে ও না। মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না প্রিয় উম্মা একটু সতর্ক হন চিন্তা করুন বাংলাদেশের এই সৈন্যগুলোর কি অবস্থা হবে আফসোস দাচ্চালি মিডিয়ার অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আজ অবুজ মুসলমানরা তাদেরকে বাহবা দিচ্ছে তাদেরকে নিয়ে গর্ব করছে ইসলামের বিরুদ্ধে তথা আল্লাহর আল্লাহর প্রতিষ্ঠার বিরুদ্ধে কাফেরদের মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী কিভাবে জাতিসংঘ গুফার বাহিনীর অধীনে লড়াই করছে এবং ইসলামকে মিটিয়ে দিচ্ছে তার অল্প কিছু উদাহরণ আজকে এখানে আলোচনা করব ইনশা আল্লাহ সোমারিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মুজাহিদরা যখন ইসলামী বাহিনী এবং শান্তিরক্ষার অজুহাতে মুজাহিদদের ওপর আক্রমণ চালায় অথচ কুফ্দের কথিত শান্তিরক্ষার যে একটি প্রহসন মাত্র তা এই কুফ্ফাররা নিজেদের মুখেই স্বীকার করেছে Amisom is a war fighting mission so from deployment you know you've come to fight jokhon jati sangho somaliate christian der agenda bastobayane leke gelo tokhon shei kuffar der sathe jog dilo bangladesher sena bahini alhamdulillah muslim nam thari ei murtadd der hoti somaliate punoray islamer bijoy chiniye anecche kalopotaka bahini mujahidra ei holo amader bangladesher taqut bahiner ashol chehara era muslimander taxer takay ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে আর এদের শক্তির মূল উৎস হল জাতিসংঘ সহ বৈশ্বিক কুফ্ফার গোষ্ঠী যেমনি ভাবে আমেরিকা সহ সর্বমোট ষাটটি দেশ এর নেতৃত্বে এবং জাতিসংখের সম্মতিতে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে তেমনিভাবে মালিতে আগ্রাসন চালিয়েছে ক্রুসিডার ফ্রান্স সহ একান্নটি দেশ আফগানিস্তান এবং মালি এই দুটি মুসলিম দেশেই হত্যাকাণ্ড চলছে জাতিসংখের মদদে কুফ্ফাররা এই হত্যাযজ্ঞের নাম দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অনেকেই হয়তো জানেন না আফগানিস্তান এবং মালি এই দুটি দেশেই চলমান আগ্রাসনে বাংলাদেশ জড়িত আফগানিস্তান আগ্রাসনের জন্য মার্কিন ক্রুসিডার বাহিনীকে বাংলাদেশের আকাশপথ এবং জলপথ ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে বাংলাদেশের মোরতাজ সরকার আর মালিতে চলমান আগ্রাসনে সরাসরি সেনাবাহিনী পাঠিয়েছে বাংলাদেশ সরকার শান্তিরক্ষা মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গত তিরিশ সেপ্টেম্বর দু সালে প্রকাশিত রিপোর্টে দেখা যায় মালিতে মুজাহিদদের বিরুদ্ধে পরিচালিত মিশনে কাজ করছে বারোশো ষাট জন সৈন্যের একটি কন্টেনজেন্ট তিনজন মিশন এক্সপার্ট এবং ৩৩ জন স্টাফ অফিসার বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সরকারের ইর্তিতাদ প্রমাণিত হওয়ার জন্য তাদের মোরতাত হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য আর কি প্রমাণ দরকার আবার শুনে রাখুন ইসলাম ও কুফরের মাঝে চলমান লড়াইয়ে যে বা যারা কাফেরদের পক্ষ অবলম্বন করবে অস্ত্র ঘাঁটি শক্তি বা সম্পদ দিয়ে অথবা সমর্থন জুগিয়ে তাদেরকে সাহায্য করবে মুসলমান হত্যা বা গ্রেফতারে তাদের ইন্ধন জোগাবে যে কোনোভাবে এই যুদ্ধে কাফিরদের পক্ষ নিবে সে কাফের ও মোরতাদ বলে বিবেচিত হবে মারা গেলে তার জানাজা পড়া যাবে না মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না